প্রিয় দর্শক বৃন্দ পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে যারা বাংলা দেখছেন আপনাদের সকলকেই আমন্ত্রণ জানাচ্ছি একটা অন্যতম প্রোগ্রাম এর ধারাবাহিক দর্শী লাখক রাহমহুল্লাহ তিনি একটি অধ্যায় বেঁধেছেন অধ্যায়টি হলো বাবু মা এবং একটি আয়াতের অংশ যেখানে আল্লাহ আলম তোমরা তোমাদের কসমগুলিকে সংরক্ষণ করো এ প্রসঙ্গে লেখক রহমহল্লা তিনি বাষট্টি তম অধ্যায় বেঁধেছেন প্রিয় বন্ধুরা আসলেই মূলত লেখক রহম্লা এখানে বেশি বেশি কসম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 খেতে পারে তবে যেন কসম তার সত্য কসম হয় মিথ্যা বিষয়ে যেন না হয় আর এই কসম হবে একমাত্র আল্লাহ নামে অন্য কারো নামে নয় আল্লাহ রাসুল সালাম বলেন তোমরা তোমাদের বাপ নামে কসম খেও না অন্য আরেক বলছেন মানে যে ব্যক্তি গাইরুল্লাহর নামে কসম খায়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 আল্লাহ সুবাহন ও তালাকে তার মর্যাদা অবশ্যই দিতে হবে আল্লাহর নামে কসম খাব যেন তেন বিষয়ে আর সেই কসমকেও সঠিকভাবে পালন করব না এটি কখনো কোনো মমিন যে আল্লাহ সুবাহান্লার প্রতি বিশ্বাসী আল্লাহ আল্লা সুবাহালার তাওহিদ একত্ববাদের প্রতি যে বিশ্বাসী তার জন্য কখনো এটি শোভা পায় না এটি তাউহিদ পরিপন্থী বা তাওহিদের পূর্ণতার পরিপন্থী কাজ একটি আসন প্রিয় দর্শক আমরা এ বিষয়টি নিয়ে একটু আলোচনা করে দেখি লেখক রহেমহল্লা তিনি অধ্যায় বেঁধেছেন বেশি বেশি কসম খাওয়া প্রসঙ্গে কতটুকু তার বৈধতা কতটুকু তার খারাপ পরিণতি কী হতে পারে ইত্যাদি সম্পর্কেই তিনি ইঙ্গিত দিয়েছেন শেষে তিনি একটা আয়াত নিয়ে এসেছেন সে আয়াত হলো আল্লাহ বলছেন ওয়াহফাদুইমান সুরমায়দা এর উনানব্বই নম্বর আয়াত তোমরা তোমাদের কসমগুলিকে সংরক্ষণ করো কসমের সংরক্ষণ কিভাবে হতে পারে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 সেটি যেন মিথ্যা কসম না হয় দ্বিতীয় বিষয় কসম খাব একমাত্র আল্লাহ সুবহানা হাতালার নাম বা গোনাবলি এর মাধ্যমে অন্য কোন কিছু দিয়ে নয় মধ্যমের ক্ষেত্রে মধ্যম স্তরে পর্যায়ে এ কসম হতে পারে শরীয়ত গর্হিত বিষয় হতে পারে শরীয়ত সম্মত বিষয় যদি সম্মত বিষয়ে এ কসম হয়ে থাকে তাহলে সেই কসম পূরা করাটাই হলো নিয়ম আর যদি সেটি শরীরত গর্হিত বিষয় হয়ে থাকে তাহলে সেখানে কসম ভঙ্গ করাটাই হল নিয়ম আর যদি এমন বিষয় হয়ে থাকে যেটি শরীয়তে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় তবে হারামো নয় তাহলে সেক্ষেত্রে যদি বর্জন করাটাই ভালো হয়ে থাকে তাহলে শপথ বা কসম ভঙ্গ করাটাই হল উত্তম শেষ স্তরে গিয়ে তাহলে কসমের কাফফারা দেওয়া কসমের কাফারা اللہ رب نزی تینی قرآن دار نمبر نمبر آیات لا اللہ বলতে এখানে সাধারণত আরবরা তারা তাদের آربرا تر کتائے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 যে তারা আল্লাহ রাবুল আলমিনকে হেউ করার জন্য আল্লাহর নামে কসম খায় তা নয় এটা হলো তাদের একটা কালচার হয়ে গেছে সেই হিসাবে তারা এই কসম খেয়ে থাকে আল্লাহ বলছেন যে না এটার জন্য কোন পাকরাও করা হবে না কারণ এখানে কেউ উদ্দেশ্য নেয় নাই সঠিক বিষয় বিমা আইমান বরং তোমাদেরকে পাকরাও করা হবে যেটা তোমরা অন্তর থেকে কসমের উদ্দেশ্যই কসম খেয়েছো।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 ফের আসবো আমাদের এই মূল্যবান দর্শে আশা করি আপনার সকলে ধৈর্য সহ অপেক্ষা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার থেকে মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি যেভাবে মূল নীতি হচ্ছে মাত্র দুটি সর্বদায় অটল থাকবে এই সব কিছুর ভিতরে রয়েছে আমাদের জন্য পরীক্ষা যারা অনুপস্থিত তাদের কাছে কাছে পৌঁছিয়ে কেমন ছিল রাসুলাল সাল্লাহ বাংলায় দধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা सत्यता देख सत्योचन शुक्रवार बुधवार रत नुन सम्प्रचार सकाल साढ़े सतटा से गण अल्लाह के हेदायत पथे क्यों पथभ्रष्ट करते ज्ञान मूल उत्साह रही पूर्व पश्चिम नहीं। दे आएन तार दे आएन तो हराम माल क्यों हाज कर बनाए कि बैध है जानते हम देख इसलम श्रेष्ठत परवर्ती अनुष्ठान पिसा অতিরিক্ত কসম না করা এবং কসমকে সংরক্ষণ করা প্রসঙ্গ আমরা এই প্রসঙ্গে কিছু বিষয় জেনেছি এখন আমরা লেখক রাহমহুল্লাহ এই অধ্যায় বেশ কিছু হাদিস নিয়ে এসেছেন صحيب بخاري مسلم ابن قنننو حديث أمرا شيء حديث كل يكتشونه دي رشيد الصحابي أبو هريرت رضي الله تعالى عنه تبني تتني بولشين أمي الله الرسول صلى الله عليه وسلم كي بولتشونه شي الحليفو منفقت للسلعة وممحقت للكسب أخرجا صحيب بخاري ابن مسلم الحليفو منفقت للسلعة كو سمك هوا ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যারা বেচা কেনা করে বলছেন যে মান ফেকা চুন লিলে আটি বা মুন ফেকাচুন দুটোই পরা যায় যে এ কসম ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিক্রেতা যখন কসম খায় বা হতে পারে এই কসম দিয়ে তার বেশি বিক্রি হচ্ছে কিন্তু মোম হেকাচুন লিল কাসভি বেশি বিক্রি হয়েও যে সে উপার্জন করছে লাভ যেটি আসছে মোম হেকাতুন সেটিকে জন্য ধ্বংস করে দেওয়া হচ্ছে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 যা উপার্জন হচ্ছে সেই উপার্জনের মাঝে তার কোনো বরকত থাকবে না বিক্রি হচ্ছে আবার সেগুলি শেষ হয়ে যাবে এই অবস্থা তার উপার্জিত মাল উপার্জিত অংশ তার নষ্ট হয়ে যাবে মানে আল্লাহ রবী আলমিন এই মিথ্যুক এর মিথ্যায় কখনো বরকত দিবেন না অতএব বেশি বেশি কসম খেলে আখেরাতে কি হবে সেটা তো পরের বিষয় দুনিয়াতেও তার শাস্তি হলো তার ব্যবসা বাণিজ্যে কোনো বরকত সে পাবে না এরপরে লেখক রাহে নিয়ে এসেছেন আল্লাহ আকবার। তিন শ্রেণির মানুষ যে তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না কেমতের দিন আল্লাহ রা আলমিন যখন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 হতে পারে দুনিয়ায় সে গোনা থেকে পবিত্রতা হওয়া এবং আখরাতে সে আল্লাহর আজাব থেকে পবিত্র হওয়া আল্লাহ রা আলমিন তাকে পবিত্র করবেন না তার জন্য রয়েছে কারা তারা কে আল্লাহ রাসুল সাল্লাম বলছেন উসই মিতুন একজন হল যার মাথার চুলগুলি সাদা হয়ে গেছে এমন ব্যবচারী ব্যক্তি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 কিন্তু এত কঠিন এত বড় শাস্তির কথা বলা হয়নি যত বড় যত কঠিন শাস্তির কথা বলা হয়েছে বৃদ্ধ জেনাকারীর ক্ষেত্রে কারণ বৃদ্ধ মানুষ বৃদ্ধ হওয়ার কারণে এমনি সে একটা কন্ট্রোলে এসে যায় এর পরেও এ অবস্থায় যখন সে অন্যায় লিপ্ত হয় তাই তার এই অন্যায়টাকে বড় করে দেখা হয় জন্য আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন ওই তিন শ্রেণীর মধ্যে এক শ্রেণী যে বৃদ্ধ ব্যক্তি জেনাকারী ওয়া এলুন মুস্তক বিরুন আলুন মুস্তক বিরুন আর এমন দরিদ্র যে অহংকারী কারণ সাধারণত মানুষ তার ধনসম্পদ হলে অহংকারী হয়ে থাকে কিন্তু এ হলো দরিদ্র মিস্কিন আবার এ অহংকারী দরিদ্রের জন্য অহংকার কখনো স্বভাব পায় না কিন্তু এ দরিদ্র হয়েও যখন সে অহংকারী তাই তার এ সমস্ত শাস্তি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 অহংকারের অপাত্র হওয়া সত্ত্বেও সে অহংকার করবে তার জন্য এই কঠিন শাস্তি আরো বেশি কেবের কাকে বলা হয় এই প্রসঙ্গে আল্লাহ রসুল সাল্লুসাল্লাম ব্যাখ্যা দিয়েছেন যে কেবির এর অর্থ মানুষ সুন্দর পরিষ্কার পোশাক পরিধান করবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে চলবে এটা কিবির নয় কেবির হলো হোয়া বা তার হককে নাস। ভাগ জিনিসকে গ্রহণ করবে না হককে বর্জন করবে ওগামাতুন নাস। এই তাহির মানুষকে সব সময় আর আরেকজন এমন ব্যক্তি যে আল্লাহ তার ব্যবসার পণ্য বানিয়ে ফেলেছে অর্থাৎ আল্লাহ সুবাহ এমন ভাবে সে তা আল্লাহর কসম ব্যবহার করে আল্লাহর কসম ছাড়া সে কোনো কিছু কেনেও না তার ব্যবসার পণ্য যেন আল্লাহ যা কিছু কেনা বেচা সবকিছু করে থাকে আল্লাহ রাবুল্লাহ আলমিন এর মর্যাদা আল্লাহ রাবুল্লাহ আলমিন এর এখতারাম তার মাঝে যেন কিছুই নেই সে আল্লাহকে তার ব্যবসার পণ্যের মতো ব্যবহার করতে চায় সেটার জন্য আবার শাস্তি ভোগ করতে হবে এরপর লেখক রাহেমহ একটি হাদিস নিয়ে এসেছেন যেটি সহিবুখারীর হাদিস প্রসিদ্ধ সাহাবি আমরান হোসাইন রাহু আনহু তিনি বর্ণনা করছেন পরে আসবে তারা ইমরান নিজের যুগের পরে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 সাধুন যাদের কাছে সাক্ষ্য না চাইতেই তারা যাচে সাক্ষ্য দিতে আসবে যাদের কাছে সাক্ষ্য না চাইতেও তারা যাচে সাক্ষ্য দিতে আসবে গায়ে পরে তারা সাক্ষ্য দিতে আসবে আমার সাক্ষ্য নেন যাদের কাছে এবং তারা নজর মানত করবে কিন্তু নজর মানত মুখ দিয়ে সব বলে শেষ করবে কিন্তু পুরাণ করার ক্ষেত্রে নাই ওয়াদুফি মুসামান তাদের মধ্যে দেখা যাবে অধিকাংশ মানুষ তারা খুব মোটাতাজা বেশি মানুষ হবে কেন মি তাহলে মানুষের নিজের ইচ্ছাধীন হ্যাঁ বলতে পারি আমরা মানুষের ইচ্ছা নয় তবে লেখক রাহমহল্লা ঠিক আরো একটি তিনি হাদিস নিয়ে এসেছেন সেটিও সহিদ আবদুল্লাহ বন্ধিত আল্লাহ রাসুল সালাম বলছেন খাইনি ثم يجيء قوم تسبق شهادة احدهم يمينه ويبينه شهادته شر उत्तम जोग होला মার जोग এরপর যারা আসবে তারা এরপর যারা আসবে তারা অতঃপর এমন শ্রেণীর মানুষ আসবে যারা কখনো যদি কোনখানে তারা শুধু আল্লাহর নামে কসম কথা বললেই যেন আল্লাহর কসম কথা বললে আল্লাহর কসম কিছু বললেই আল্লাহর কসম এ হল তাদের স্বভাব এর কোন একটি খারাপ কম খারাপ জাতি হিসেবে আল্লাহ রসুল সাল্লাম তাদেরকে চিহ্নিত করলেন প্রসিদ্ধ আবে ইব্রাহিম না খেয়ে তিনি বলছেন কানুয়ী বুন যে আমরা আমাদের বাবদাদাদেরকে দেখেছি আমরা যখন ছোট বয়সে ছিলাম তখনই তারা আমাদেরকে খুব শাসন করতেন কি সে আল্লাহ শাহাদ কোনো সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে এবং কোনো আদা অঙ্গীকার দেওয়ার ক্ষেত্রে বা কোসম খাওয়ার ক্ষেত্রে আমরা যেন এগুলি কখনো আল্লাহর নামকে অনর্থকভাবে ভাবে ব্যবহার না করি প্রিয় বন্ধুরা আসুন এ অধ্যায় থেকে আমাদের কাছে এটি স্পষ্ট হচ্ছে যে আল্লাহ না হওয়া তো আল্লাহর প্রতি যখন আমি বিশ্বাসী হব। আমার দায়িত্ব কর্তব্য হলো আল্লা সুবাহান তালাকে শ্রদ্ধা সম্মান প্রদর্শন করা আল্লাহর নাম নিয়ে খেলতামাশা করা নয় তো এটি হলো একটি তাউহিদের অন্যতম গুরুত্বপূর্ণ দিক আল্লাহ সুবাহনতাল্লার প্রতি ইমানের একটি গুরুত্বপূর্ণ দিক যখনই আমি আল্লাহর নাম নিয়ে খেলতামাশা শুরু করব। নিজের স্বার্থ হাসিলের জন্যই শুধু আল্লাহর নামকে ব্যবহার করব। তখনই আমি আল্লাহ সুবাহানহতাল প্রতি কখনও শ্রদ্ধাশীল নয় আল্লাহ সুবাহন হতালার প্রতি কখনো পরিপূর্ণ ইমানদার নই আসুন আমরা যেন আল্লাহ সুহানকে সম্মান শ্রদ্ধা যথাযথ দিতে পারি তার প্রতিদার হতে পারি তার নামকে কখনো অপব্যবহার না করে থাকি সেই চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আমরা এখানে বিদায় নিতে যাচ্ছি পরবর্তীতে আবার কেতাবুর তৌফিদের দর্শক আপনাদের সাথে দেখা হবে আসসালাম আলাইকুম আরাহমতুল্লাহ ওবার থাকবে সুরক্ষিত এবং পবিত্র সাথে থাকুন আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফআই কোয়াড্রান কোট আটচল্লিশ ইউকে।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 আলম जीवन बात ज्ञान गर्भ आलोचनार मंच प्रति रविवार रत साढ़े नुन सम्प्रचार सकाल आठ टेषेटी